বাংলা মানবতা সমাধান আসমিল্লা রহমানুর রাহিম মাহমাদসুলহিল করিম প্রিয় দর্শক বৃন্দ আমরা আমাদের এই শৃঙ্খলায় অনেক কথা শুনেছি অনেক শিক্ষা আমরা পেয়েছি নিশাআ এবং আমরা ইতিপূর্বে নিজেদের ভেতরে একটু মূল্যায়ন করার মতো পরিস্থিতিও সৃষ্টি করেছি পর্যালোচনা করে দেখেছি এবং আল্লাহর কাছে আমরা কামনা করেছি যে আমরা যেন আমাদের প্রাপ্তি জান্নাত এখান থেকে আমরা লক্ষ্যভ্রষ্ট না হই আজকে আপনাদের সামনে পর্যালোচনা না করে একটা দিক কি আপনার সামনে উল্লেখ করবো তাহলে এই যে আমি প্রথম দিকে বলেছিলাম ইবাদত কাকে বলে আল্লাহর আদেশ সমূহকে পালন করে এবং তার সমূহকে বর্জন করে আপনাকে ইবাদত দেখাতে হবে এবং এর পেছনে কি থাকবে মোহাব্বত আল্লাহ আল্লাহকে ভালোবেসে এবং তাজিম আল্লাহ তাকে বড় বলে মেনে তো সেখানে ইবাদত বলা হয়েছে নমজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল খাও এইগুলোই সব গোটা ইবাদত আর বাকিগুলো এবাদত নয় এই ভ্রান্তিটা কিন্তু আপনার মধ্যে আসতে পারে তার জন্য তার সংজ্ঞা যখন দেওয়া হয়েছিল আপনাকে তাতে বলা হয়েছিল এই কথাটাই যে আদেশমূলককে মেনে আর নিষেধমূলককে বর্জন করে যে চলবে সেই হচ্ছে আবেদ আর এটাই হচ্ছে তাহলে এই কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে আজকে আপনার সামনে দুটো উদাহরণ শুধু খাড়ো করব। ব্যাস তারপরে অন্য কথা আর আপনার সামনে এখানে রাখবো না বেহাদান ইসলাম আল্লাহর আদেশকে মানতে গেলে আমি তো তার বান্দা হলাম আল্লাহর আদেশকে যদি অগ্রাহ্য করি তাহলে আমার ইমানের ভেতরে ফুটো হয়ে গেল তেমনি আল্লাহর নিষেধকে যদি আমি মেনে চলি আমি আবেদ হলাম আর যদি আল্লাহর নিষেধকে আমি মেনে না চলে তাকে যদি আমি করে ফেলি তাহলে আমার ইমানের ভেতরে দুর্বলতা চলে আসলে ইমান ফুটো হয়ে গেল তাহলে একটা মানুষ আল্লাহর সামনে সে অপরাধী হয় দুই দিক থেকে এক দিক থেকে নয় তার আদেশকে উল্লঙ্ঘন করলে অপরাধী হয় তার নিষেধকে অমান্য করতে গেলে অপরাধী হয় কথাটা বুঝতে অসুবিধা যেন না হয় আপনাদের আল্লাহর নিষেধকে যদি কেউ বর্জন করে অর্থাৎ নিষেধকে নিষেধ না বলে তাকে করে ফেলে সে অপরাধী আল্লাহর আদেশ সে আদেশ মনে করেও তাকে যদি প্রতিফলিত না করতে পারে তার বাস্তবায়ন সম্ভব তার দ্বারাই না হয় তাহলে সে অপরাধী তাহলে বোঝা যাচ্ছে যে আসামি একটা লোক বা অপরাধী গুণাহার দুই দিক থেকেই হবে আমি আপনার সামনে একটা দিক উল্লেখ করি দুটি আসামির কথা বলছি এক আসামি হচ্ছে লাইফার আর এক আসামি মুক্তি পেয়ে গেছে আল্লাহর কাছ থেকে ও সেখান থেকে মুক্ত আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছেন শুধু আপনাকে বুঝাবার জন্য মিনিট পাঁচেক বা মিনিট দশেকের জন্য আমি দুটো আসামি বলে উল্লেখ করছি আল্লাহ তুমি আমাকে মাফ করবে কথাটা লক্ষ্য করুন এবার আমি সুরা বাকারা থেকে এবং সুরা আরাফ থেকে কয়েকটা কথাকে মিলিয়ে বলছি আল্লাহ আল্লাহলা ঘোষণা দিয়েছিলেন ওয়াকুলা, মিনহা, রাগাদান। ওয়ালা আল্লা রবুল আলামিন বলছেন আমি পরীক্ষা নিরীক্ষার পর্ব যখন শেষ হয়ে গেল আদম শ্রেষ্ঠ না মালায়ে গারা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের প্রশ্ন আল্লাহ রবুল্লা আলমিন একটা পরীক্ষার মাধ্যমে তার নিষ্পত্তি ঘটালেন খেয়াল আছে নিশ্চয়ই শোনা হবেন কোনো আলেমে দিনের মুখ থেকে যে আল্লাহ তালা সমস্ত ফারিশ তাকে বলেছিলেন তোমরা শ্রদ্ধা করে তোমরা সম্মানের একটা শেষ দা এই আমার মাটির পুতুলা আদমকে করে দাও করেছিল সবাই একজন করেনি তারপরে আল্লাহ রাবুল আলমিন আদম এবং হাওয়াকে জান্নাতের অধিবাসী বানালেন তারা জান্নাতে চলাফেরা করছিল শুধু আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বললেন ওয়ালা তাকা হাজ হিসার তা কোন একটি বিশেষ বৃক্ষকে ইন্ডিকেট করে নির্দিষ্ট করে আল্লাহ রবুল আলমিন বললেন যে এই গাছের কাছে যেও না এর ফল খাওয়া অনেক দূরের কথা ফল তো খাবেই না ওই ভয়ানক বৃক্ষের কাছে যাবে না এটা কিন্তু ভালো নয় তোমাদের জন্য তোমাদের হিতে মঙ্গল বই আনবে না ওখানে যদি যাও তোমরা তাহলে আল্লাহ রবুল আলমিন কি করলেন আদমকার হাওয়াকে নিষেধ করলেন যাবে না কী হলো তারপর তারপর আপনাদের জানা আছে আমাদের জানা আছে আদম আর হাওয়া নিজেকে সংবরণ করতে পারলেন না সেখানে গিয়ে তারা সেই নিষিদ্ধ ফল বা সেই নিষিদ্ধ গাছের যেটা নিষিদ্ধ আল্লাহ করে দিয়েছিলেন তাকে সেবন করেই বসলেন আদম আর হাওয়া যখনই নিষিদ্ধ জিনিসটাকে তেনারা সেবন করে বসলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এইবার আদেশ হলো কি তোমাদেরকে নিষেধ করা হয়েছিল ওখানে যাবে না নিষেধকে অগ্রাহ্য করে দিতে গেলে মানুষ অপরাধী হয় কি না তাই দেখুন যে তাদের গা থেকে জান্নাতি পোশাক সব খুলে খুলে খুলে খুলে পড়ে গেল যেমন জন্মগত বাচ্চা নাঙ্গা থাকে তাদের গায়ে কাপড় থাকে না কাপড় নেই আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের ভেতরে বলছেন তারা করল কি এইবার জান্নাতের গাছ থেকে বড়ো বড় পাতাগুলোকে পেরে এক অপরের সঙ্গে যুক্ত করে দিয়ে হজরতে আদম নিজের আবরুকে রক্ষা করলেন এবং হাউ আলে হাসালাতাম তিনি নিজের আবরুকে রক্ষা করলেন করে তারা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে অপরাধীর বেশে দাঁড়িয়ে চিন্তা করলেন তাহলে কি বোঝা যায় যে আসামি হয়ে যাবে নিষেধমূলক যদি কেউ নিষেধ না মনে করে তাহলে সে আসামি তাহলে আল্লাহর নিষেধ কত আছে আমি আপনাকে একটা একটা একটা করে সে নিষেধ আমি বলছি না শুধু যদি আপনাকে এক একটুখানি এ ব্যাপারে হালকা জ্ঞান দিতে চাই তো তাহলে এটাই বলবো। মদ্যপান করো না চুরি করো না ডাকাতি করো না রাহাজানি করো না ছিনতাই করো না পরনিন্দা করো না গিবধ করো না অকারণে স্ত্রীকে তালাক দেবে না পরের চাকরকে ভাঙিয়ে নিজের বাড়িতে নিয়ে আসবে না কোনো কাবিরা গুনায় যুক্ত হবে না সিরকের গুনায় যুক্ত হবে না হারাম কোনো বস্তুকে সেবন করবে না তাহলে এগুলো কি দিলাম এগুলো একটা নিষেধের তালিকা আপনার সামনে পেশ করা হলো এটা যদি নিষেধমূলক হয় তাহলে সেখান তো আমাকে দূরে থাকতে হবে এর কাছে যেতে হবে না এটাই হচ্ছে ইবাদাত আমি মুখে মদ্যপ লাগাই না এটা ইবাদ আমি ব্যভিচারের নিকটে যাই না এটা ইবাদাত আমি কোনোদিন কোনো গিবাদ পরিন্দা করি না এটা ইবা আদাত যেহেতু এটাও ইবাদাতের অঙ্গ তাকে বর্জন করে দেওয়াটাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে জিজ্ঞেস করতে গেলেন কি ব্যাপার তোমাদেরকে এইভাবে আমি নিষেধ করলাম অথচ তোমরা এই কাজে জড়িত হয়ে গেলে আলম আনহাকুমান তিলকুমার সাজারা দে আমি কি তোমাদের দুইজনকে ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করিনি কৈফিয়ত কৈফত চাইছেন আল্লাহতালা আমি কি তোমাদের নিষেধ করিনি ওখানে যেতে গেলে তোমাদের বরবাদি আছে ওখানে যেতে গেলে তোমাদের ধ্বংস আছে সে কথা আমি আগে উল্লেখ করে দিয়েছি তাহলে কি হলো তারপরে তোমরা আবার নিষেধকে অগ্রাহ্য করে দিলে আদম এবং হাওয়া বুঝতে পারল সত্যি আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে দেওয়া কত বড় অন নাই যে এখন আমরা আসামির বেসে দাঁড়িয়ে আছি আল্লাহ রব্বুল আলমিনের সামনে সঙ্গে সঙ্গে কথা না বাড়িয়ে হাজরাতে আদম বলে বসলেন আল্লাহ রব্বুল আলমিনের সামনে রব্বানা আমাদের নিজেদের উপরে অন্যায় অবিচার করেছি তুমি যদি এই অন্যায় অবিচারকে ক্ষমা না করে দাও তাহলে আমরা বরবাদ হয়ে যাব। তাহলে আমরা শেষ হয়ে যাব। আমাদের আর কেউ পুজবে না আমরা ধ্বংস হয়ে যাবো মালিক আমরা যে জুলুমকারী আমরা যে জুলুম করে নিয়েছি এটা স্বীকার করছি আমরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন এরা খাক সারি প্রকাশ করল অননই বিনয় করল আকুতি মিনতি দেখালো তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও মানব স্বভাব তো জাতিতে মানব তো তোমরা এই করবে আমি তা জানি তোমার দ্বারাই ভুল হয়েছে কিন্তু ভুলের উপরে তুমি হটকারী করি বরং তুমি লজ্জাবোধ দেখিয়েছ অনুশোচনা দেখিয়েছ তোমার ভেতরে অনুতাপ সৃষ্টি হয়েছে তাই আলামিন ডিক্লারেশন দিচ্ছেন কি বলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট আবার দিচ্ছেন যাও তুমি আমার নিষেধকে অগ্রাহ্য করে আসামি হয়েছিলে তারপরে তুমি যখন আমার সামনে অনুশোচনা প্রকাশ করতে পেরেছ তখন আমি সেই মহান আল্লাহ আমার কাজ হচ্ছে মাফ করা আর তোমাদের চরিত্র হচ্ছে পাপ করা তুমি পাপ করে পাপি হয়েছিলে আর আমি মাফ করব তোমাকে এটা হচ্ছে আমার স্বভাব আল্লাহরুল আলমিন তাদের পাপকে মাফ করে দেওয়ার ডিক্লারেশন দিলেন তোমাদের কবুল হয়ে গেল তোমরা আজ থেকে নিষ্পাপ তোমাদের সেই পাপ মুছে দেওয়া হলো তোমরা আজ থেকে আর পাপি নও তবে তবে হলো এটাই যে আর এই জান্নাতের ভেতরে তোমাদের থাকতে হবে না তোমাদেরকে ধরার মাটিতে যেতে হবে এবং সেখানে গিয়েই তোমাদেরকে আবার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমার কাছে এসে এই স্বর্গ তোমাদেরকে লাভ করতে হবে তাহলে একটা ঝামেলা বেড়ে গেল যাই হোক না কেন আমি আপনাকে কি বোঝাতে চাইছি এটা হচ্ছে ইবাদাত আল্লা অগ্রাহ্য করে দিতে গেলে দেখুন আছে অগ্রাহ্য করেছেন আপনি বাঁচবেন না তাদের থেকে বাঁচবেন না এমন আরো কথা বলছি তবে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি মধ্যখানে সঙ্গে থাকুন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 আল্লাহর বি আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে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 দেখুন দাউদের সঙ্গে ইসলামকে উপভোগ পরবর্তী অনুষ্ঠান বাংলায় ধন্যবাদ সঙ্গ দিচ্ছেন তার জন্য মকব কি করবেন আপনার ভেতরে এই স্বভাবগুলো আছে না নেই তা আপনাকে নিরিবিলিতে বসে একবার যাচাই করতে হবে আমি থাকবো না সেখানে সেখানে আপনার স্ত্রী থাকবে না সেখানে বাল থাকবে না সেখানে যদি কেউ থাকে তা আপনি থাকবেন এবং আপনার সাথে আপনার মালিক আল্লাহ থাকবেন এমন নির্জনে বসে আপনাকে একবার ভাবতে হবে যে আল্লাহর আদেশ কতগুলো আর আল্লাহর নিষেধ কতগুলো আদেশের নিষেধের মধ্যেখানে পালন করার দিক দিয়ে আমি কটা পালন করেছি আর বর্জনীয়গুলোকে আমি কটা বর্জন করেছি তাহলে খাতা কলম আপনি নিজে নেবেন নিজে হিসাবটা করবেন যদি আসামি হয়ে যান তাস আমি বানাবেন নিজেই দু মিনিটের জন্য হাকিম হবেন হাকিম হওয়ার পরে নিজেই রায় দেবেন দিয়ে বলবেন যে আমি কোন পথের যাত্রী বিরাদান ইসলাম তাহলে ইবাদাত এদিক থেকেও হবে যে আল্লাহর নিষেধাবলিকে আমি নিষেধের মত করেই চলব সাবধান এখানে যাব না আল্লাহর আদেশকে যদি কেউ অগ্রাহ্য করে যেগুলো আদেশ আদেশ যেগুলো দিয়েছেন আল্লাহ তালা উদাহরণ নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল খাও মাত্র সাতটা কথা বললাম এই সাতটা কথা উদাহরণ হিসাবে খাড় করলাম আপনার সামনে এগুলো করা আদেশমূলক এর ভেতরে কতটি উল্লঙ্ঘন হয়েছে যদি উল্লঙ্ঘন হয় তা সামি হবেন না হবেন না এ ব্যাপারে যদি কোনো সংশয় আপনার মধ্যে এখনো থেকে থাকে তাহলে আমি আপনাকে খোলাখুলি বলছি আবার ওই কোরআন থেকেই বলছি আদেশকে উলঙ্ঘন করতে গেলে আস হয় না হয় না তা দেখুন আল্লাহ আলামিন আলমিন কোরানেমের ভেতরে বলছেন আমি সমস্ত মালায় কুলকে বলেছিলাম যাও সম্মানের শেষদা জানাও আমার আদমকে সবাই শেষ করেছিল সবাই শেষ দিয়েছিল সম্মানের শেষদা ইল্লা আসেনি করে দেয়নি তাহলে আল্লাহন করেছে ঘোড়াতেই বলেছি অপরাধী অপরাধী হয়ে গেল অপরাধ করে বসে আছে আল্লাহ রবুল আলমিন তার মন যাচাই করার জন্য তার কাছে গেলেন জানতে কি খবর তোমাকে যে আমি বললাম এ কাজটা করে দাও তো তুমি করলে না কেন কে তোমাকে বাধা দিল তুমি তো জাতিতে জিন জিন ইলিশ তোমার কি হয়ে গেলে এমন যে তুমি আমার আদেশটাকে রক্ষা করতে পারলে না আল্লাহ জানতে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাকে জিজ্ঞেস করছেন তোমাকে কি আমি বলিনি দেখো আমার সামনে তুমি কথা বলো তোমাকে কি আমি বলিনি যাও একবার শেষ করে দাও আল্লাহকে কি জব দিচ্ছে আনা মিন তিন আমার মালিক আল্লাহ তুমি এখনো আমার মালিক তুমি কালো আমার মালিক ছিল তুমি আগামী আগামীকালকে আমার মালিক থাকবে মালিক আমি তোমাকেই বলছি যুক্তি কি বলে আমি আগুন থেকে তৈরি আগুনের সম্মান বেশি না মাটির তৈরি যে তার সম্মান বেশি তুমি আদমকে তৈরি করেছ মাটি থেকে আমাকে তৈরি করেছে তুমি আগুন থেকে আগুনের তৈরি আমি আর মাটির তৈরি আদম তাকে তুমি বলছো যাও ওই মাটির তৈরিকে একবার শেষ করে দাও এটা বড় গায়ে লাগার মতো কথা মালিক এটা বড্ড সেন্টিমিটার লাগার মতো কথা হে আমার প্রভু দয়াময় আমি এই উদ্দেশ্যে এই জন্যেই আমি তাকে শেষ দা করে দিতে আল্লাহ আল্লাহতালা বলছেন ব্যারিস্টারই করলে আমার কাছে তুমিই বেশি বড় আর মাটির তৈরি বলে আদম তোমার কাছে হয়ে গেছে ছোট এই তুমি আমার একটা আদেশকে উল্লঙ্ঘন করে দিতে পারলে এত বড় তোমার ধিষ্টতা আল্লাহ ধৃষ্টতাকে ভালোবাসলেন না ওই আসামি অনুসূচনা প্রকাশ করেছিল সে জেল থেকে মুক্তি পেয়ে গেছে আসামির খাতা থেকে তার নাম কেটে গেছে আর ইয়ে ধৃষ্টতা দেখালো আল্লাহ তালা বলছেন ফখরুজ মিনাস কামিন বেরিয়ে যাও এখান থেকে অন্য জায়গাতে আল্লাহ রাবুল আলমিন বলছেন মালু মোদ হৌরা তোমাকে এমনি এমনি বেরিয়ে যেতে হবে না তোমাকে লাঞ্ছিত হয়েছিলাম যে মুকুট তোমার না তোমার কাছে সেই জিনিস কেন তুমি আমার আদেশকে উল্লঙ্ঘন করেছো আমার আদেশকে যারা উল্লঙ্ঘন করে তারা আসামি তারা অপরাধী তাদেরকে মাপ দেওয়া হয় না তুমি আমার কাছে অনুশোচনা প্রকাশ না করে ব্যারিস্টারি করেছো বেরিয়ে যাও লাঞ্ছিত হয়েখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে গেল বন্ধুরা আমার আদেশকে উল্লঙ্ঘন করে আসামি নিষেধকে উলঙ্ঘন করে আসামি দুই গ্রুপ থেকেই মানুষ আসামি হয়ে যায় যদি দিক দিয়ে দেখি তাহলে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও নাহলে কি উপায় হবে আমাদের আমরা আদেশকেও জবেহে করেছি আর আল্লাহর নিষেধগুলোকে হাত পা দিয়ে ধরে মজবুত করে গলায় গলায় জড়িয়ে নিয়ে রেখেছি কত বড় ধৃষ্টতা এটা যেটা করতে বলা হচ্ছে সেটা নাই যেটা করতে বলা হয় না সেটাতেই আমার মন ডুবে যাচ্ছে কমের উপরে দুঃখ লাগে বড্ড ব্যথা জাগে আজ পর্যন্ত সেই বিলিস চায়দান ধৃষ্ট হয়ে আছে এবং আজ পর্যন্ত সে হয়ে আছে লাঞ্ছিত হয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত সে ওই লাঞ্ছিতই থাকবে লাঞ্ছনাই বয়ে নিয়ে বেড়াবে এক দিনের নয় দুই দিনের নয় তিন দিনের নয় অনেক দিনের ব্যাপার কবে কেয়ামত হবে আজ হবে না কাল হবে আরও একশো বছর হবে না দুইশো বছর পরে হবে আমি জানি না আপনি জানেন না পুরো কোরআন মাজিদের ভেতরে ছ হাজার আয়াতকে যদি মূল্যায়ন করার মতো দৃষ্টি আমার কাছে থাকে তাহলে তা দিয়ে মূল্যায়ন করে যদি দেখি জানব যে সেখানে তিন রকমের বিষয়কে ঘিরে আল্লাহর কোরআন মজিদটা আছে কি কি আল আওয়ামেরও আদেশমূলক ওয়ান নাওয়াহি নিষেধমূলক ওয়াল মা এজাতো ওয়াজ এবং নাসিহাতমূলক তাহলে তিন রকমের বিধান তিন রকমের বিষয় কে ঘেরেও না নেশাগ্রস্ত অবস্থায় নমাজের কাছে যে না কত জায়গায় তালা বলছেন তোমরা ওই রকম হয়ে যেও না যেমন করে মূষাকে তার সম্প্রদায়েরা কষ্ট দিয়েছিল সেইভাবে তোমরা সে কাজে লিপ্ত হয়েও না ওইভাবে তোমরা কষ্ট কাউকে দিও না ওদের মতো তোমরা হয়ে যাও না এইভাবে আল্লাহ তালা এই করোনা ওই করোনা এই ধরনা ওই ধরনা এই খেও না ওই খেও না করে করে আল্লা তালা অনেক জায়গাতে নিষেধ নিষেধ নিষেধ করে দিচ্ছেন তাহলে এটা হচ্ছে আল্লাহর বিধান কত জায়গায় আল্লাহ রাবুল আলমিন আদেশ করছেন আদেশ কুমুল্লাহে কানে আল্লাহ তালা কত কথা বলছেন নারা তুমি এবং তোমার আত্মা তোমার পরিবারকে সকলকে তুমি জাহা নামের আগুন থেকে বাঁচাও আদেশ করছেন আল্লাহ কোথাও আল্লাহ তালা বলছেন কুলুকা সত্য কথা বলো সত্য কথা বলতে গেলে তোমার সমাজ হবে উন্নত তাহলে এটা আদেশ ভাবে আল্লাহ রব্বুল আলমিন সারাটা কোরআন মজিদের ভেতরে কোথাও আদেশ করছেন আবার কোথাও নিষেধ করছেন আবার কোথাও দেখবেন কোন কোনো কোনো জায়গাতেল্লা আমাদের পূর্বকার নাবিদের কমদের সম্প্রদায়দের ইতিহাসকে টেনে এনে বলছেন তাকে স্মরণ করো তোমরা মারিয়ামের ঘটনাকে স্মরণ করো তোমরা আমার বান্দা ইসমাইলের কথাকে স্মরণ করো আমি কিভাবে তাদেরকে নাবি বানিয়েছিলাম আবার কথা আল্লাহ রাবুল আলামিন বলছেন উমক সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হয়েছিল তাদের কথা তোমরা স্মরণ করো তাহলে আদকে সামুদকে এবং এই ধরনের আর বিভিন্ন বিভিন্ন উম্মকে কেমন করে ধুলিস সাত করা হয়েছিল কেমন করে কোনো কোনো সম্প্রদায়কে জমিনে গেড়ে দেওয়া হয়েছিল কিছু কিছুকে কেমন করে ঝড় দিয়ে সাইক্লোন দিয়ে তাদেরকে সবকে ধরাশায়ী করা হয়েছিল এই ধরনের অনেক বিভীষিকাময় কাণ্ড ধরার মাটিতে ঘটেছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলমী আমাদের সামনে কোরআানে কারিমের ভেতরে আলোচনা করেছেন কেন এগুলো উপদেশ এখান থেকে আমি কিছু শিক্ষা নিতে পারি এখান থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে পারি এ করেছিল বলেই তাদের এই ভয়ানক পরিণাম হয়েছিল আমরা যদি করি তাহলে আমাদের এই ভয়ানক পরিণাম হতে বাধ্য তাহলে সেখান থেকে আমি জ্ঞান পাবো এই জন্য যে কোনো জাতি কি করে নিজেদের ইতিহাসকে বরবাদ করে না এবং অতীতের ইতিহাসকে তারা ভুলে যায় না ইতিহাস থেকে তারা শিক্ষা নেই ইতিহাসকে আমরা পড়ি আর ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না বলে আজ আমরা ইমানের দিক দিয়ে কাঙাল হয়ে বসে আছি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে একবার কামনা চেয়ে নিন তৌফিক চেয়ে নিন এ মালিক আল্লাহ এ কোন জামানায় আমরা পড়লাম যে আমরা নিজেদের দিন সম্বন্ধে না ওয়াকিফ থেকে যাচ্ছি আর অন্যান্য বিষয়ে আমরা এতটাই জাগ্রত এবং আমরা এতটাই সজাগ যে সেগুলো খবর ঠিক রাখি কোরআনের খবর নেই হাদিসের খবর নেই টি টোয়েন্টির খবর আমার কাছে ঠিক আছে ওয়ার্ল্ড কাপের খবর আমার কাছে ঠিক আছে কোন দল কার সঙ্গে খেলবে তা আমার কাছে হিসেব ঠিক আছে কারা এইবার কাপ জিতলো কারা এইবার হারলো তার হিসেব আমার কাছে ঠিক আছে তাহলে আপনার সামনে কি দুঃখের সঙ্গে বলবো না এই কথাগুলো এগুলো কি আমাদের জ্ঞানের অঙ্গ এটা কি আমাকে জানতেই হবে এটা কি ইবাদতের অন্তর্গত এটা কি কোরআনের অন্তর্ভুক্ত নাউজুবিল্লা এগুলো না জানলে আমাদের কিছু যায় আসে না এর বিনিময়ে যদি দুটো কোরআনের কথা শিখতাম যদি নাবির হাদিসের ভেতর থেকে দুটো একটা হাদিসকে আমরা মুখস্থি করতাম বা জানতাম আল্লাহর নাবীর আদর্শ জীবন থেকে নিয়ে কোনো একটা আদর্শকে যদি শিখতাম তাহলে অনেক কাজে আসত কিন্তু সব শেষ কথাই হচ্ছে এই আমাদের দেশের কিছু লোক নামাজ পড়াটাকে ইবাদত মনে করে রোজা করাটাকে ইবাদত মনে করে হজ করাটাকে ইবাদত মনে করে জাকাত দেওয়াটাকে ইবাদত মনে করে এইগুলোই শুধু এবাদত কিন্তু আল্লাহর নিষেধগুলোকে এবাদত মনে করে না বলে কত লোক হারাম খায় কত লোক মদ্যপান করে কত লোক ব্যবচার করে কত লোক জেনা করে কত বেপরদার জিন্দগি কাটাই কিন্তু খবরদার মনে রাখবেন আল্লাহর আদেশ যেমন ইবাদতার নিষেধ তেমনি আল্লাহর কাছে ইবাদত দুটোই আমি ঠিকভাবে মেনে আমি যেন একটা খাঁটি আবেদ হতে পারি তার তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দাও বলুন আল্লাহ আমিনে দাও আনা আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন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 ইসলামের বৈশিষ্ট্য প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস বাংলায়